সম্মানিত হাজির আমরা তাফসি শুনে আসছি সুরা আল ইনসান থেকে গত সপ্তাহে সুরা আল ইনসান এর শেষের যে ১১ ১২ নম্বর আয়াত আল্লাহ তালা বলেছেন যে যারা আল্লাহ জন্য অনেক কষ্ট করে দান খরাত করে কাজ করে কিছু ভালো গুণ মমিনের আলোচনা করেছেন সেগুলোর কারণে আল্লাহ তালা তাদেরকে আল্লাহ তালা মোত্তাকিম মমিনদেরকে রক্ষা করবেন আল্লাহ তালা তাদের চেহারার মধ্যে চেহারাকে উজ্জ্বল করে দিবেন খুশির আলো তাদের চেহারা ঝলমল করতে থাকবে এবং তারা অত্যন্ত হাসি খুশি চেহারা নিয়ে হাসের ময়দানে উঠবেন ও যা হুমবে মা সবার উজান্নাত হারি রা তারা যে সবর করেছিল দুনিয়ার মধ্যে অনেক কষ্ট করতে হয়েছে জান্নাত পাওয়ার জন্য অনেক কষ্ট করা লাগে একটু দুনিয়ার মধ্যে আর কষ্ট করতে হলে যথেষ্ট সবরের পরীক্ষায় পাশ করতে হয় সবরের পরীক্ষায় যারা পাশ করেছেন এই কারণে তাদেরকে আল্লাহ তালা অনেক যা যা দেবেন সেই যা হচ্ছে জান্নাত এবং সেই জান্নাতের মধ্যে তাদেরকে যে কাপড় পড়তে দেবেন সেটা হচ্ছে হারির পোশাক হবে রেশমি পোশাক সিল্কের পোশাক তারপরে আল্লা তালা তার নম্বর আল আল সেখানে তারা খুব আরাম করে বসবেন হেলিয়ে হেলান দিয়ে বসবেন সোফা আরামকে দাঁড়ার উপরে সেখানে তারা কোনো সূর্যের আলো তাদেরকে প্রখর আলো কষ্ট দেবে না অতিরিক্ত গরম তাদেরকে যেমন কষ্ট দেবে না অতিরিক্ত রোদ অথবা জামহারির প্রচণ্ড ঠান্ডা যেটাকে বলা হয় সেটা হচ্ছে জামহারির কোনো প্রচন্ড ঠান্ডাও তাদেরকে কষ্ট দেবে না নাতি শীতোষ্ণ ওয়েদার বেশি গরম গরমও নয় ঠান্ডাও নয় মানুষের জন্য আরামদায়ক যে আবহাওয়া দরকার জান্নাতে সারা বছর সেই আবহাওয়া বিরাজমান থাকবে গরমেরও কোনো কষ্ট নেই ঠান্ডারও কোন কষ্ট নেই তারপরে অদানিয়াত আর ওই গাছ গাছালি সুন্দর সুন্দর বাগান এগুলোর মধ্যে যে সুন্দর গাছগুলো থাকবে তাদের জন্য একটা ছায়া ঘন পরিবেশ তৈরি করে রাখবে গাছের ছায়াগুলো এত সুন্দর থাকবে যে তাদের রোদের আলো তাদেরকে কোনো কষ্ট দেবে না অদুল্লীলা কুতু ফুহা তাদের আর এই সুন্দর সুন্দর ফলদায়ক গাছগুলো যা আছে এত সুন্দর সুন্দর ফলের বৃক্ষ এগুলোর ফলগুলো ছিঁড়ে আনতে কোনো কষ্ট হবে না এগুলো তাদের পুরো কন্ট্রোলে এনে দেওয়া হবে কিভাবে কুতু ফুহা দানিয়া জান্নাতের ফল ছিঁড়া কাঁচফুল মানে হল গাছ থেকে ফল ছিঁড়ে নেওয়া ফল ছিঁড়তে হলে দুনিয়ার মধ্যে অনেক সময় ছোট গাছ হলে সহজে নেওয়া যায় বড় গাছ হয়ে গেলে ফল ছিঁড়তে কষ্ট আসে বড়ই গাছ যদি লম্বা বেশি হয়ে যায় পাকা বড়ই আসে উপরে খাওয়ার জন্য মনে খুব মনে চায় ঢিলা মারতে সে দশটা একটাও লাগে না এখন কষ্ট আছে না আবার লম্বা লোক টগিট জোগাড় করতে হয় কিছু একটা ওইটা যদি গুতাই গাঁতায় পারা যায় কিনা কাটার জন্য আবার উঠা যায় না আমাকে দুল্লুফুহা জান্নাতের এই ছিঁড়ে নেওয়া ফলটা এত সহজ হবে এমনকি ইনকামা ইরতে মা তুমি যদি দাঁড়াও তাহলে তোমার দাঁড়ানের পাশ সাইজ এ তখন হয়ে যাবে তুমি আর যদি আর যখন তুমি তখন গাছের ছোট হয়ে যাবে ওয়াইন ইত্যাজা তাজাল্লা তালাহু হাত তা ইয়ে না এমন কি তুমি যদি শুয়ে যাও শুয়ে শুয়ে খাইতে মানুষ যায় তাহলে তোমার তোমার সাইজ হয়ে যাবে অটোমেটিক হান আল্লাহ কল্পনা করা যায় আরেকটি অর্থ হচ্ছে অনেক সময় দেখা যায় বড়ই গাছের ফল নিতে গেলে কাঁটা লেগে যায় এরকম কোন কাঁটাও লাগবে না কাঁটার গুতা খাওয়া লাগবে না অথবা দূরত্ব খুব দূরে আছে পেতে অসুবিধা হবে পাড়ার জন্য কোনো অসুবিধা হবে না সব দিক থেকে কমফর্টেবল হবে কাছেও হবে এবং কোনো কাটার কোনো ধরনের আঘাত পাওয়া লাগবে না এ হল ফল মূলগুলো কিভাবে আল্লাহ তালা ফ্রেশ গাছ থেকে নিতে হবে কতগুলো পেরে ঘরে রেখে দিতে হবে আস্তে আস্তে খেতে হবে ফ্রিজে রাখতে হবে এগুলো কিছু লাগবে না এবার ফ্রেশ সদা সতেজ একদম গাছ থেকে নিয়ে সদা মুখে মাঝখানে জমা করে রাখার কোন দরকার নেই এরপরে হল ফলের অবস্থা আর বাকি আলাই হিমিয়া আর মধ্যে বিচরণ করতে থাকবে ঘুরতে থাকবে পাত্র নিয়ে মিন ফেদা রূপার বানানো পাত্র নিয়ে তাদের মধ্যে ঘোরাঘুরি করতে থাকবে সেবকরা খাদেমরা বিভিন্ন আছে তারা ঘুরতে থাকবে খাবার নিয়ে কখন খাবার লাগবে শুধু পরিবেশন করতেই থাকবে ওয়াহিয়াম ফেদা এবং পাত্রগুলো হবে রূপার পাত্র খুব উজ্জ্বল চকচকে রূপা আকুয়াবু শারাব এবং এমন ধরনের গ্লাসগুলো থাকবে খুব একেবারে স্বচ্ছ কাচের গ্লাস কাওয়ারির দহ এরপরে রুপার রুপারও মানে এমন ধরনের কাচের গ্লাস যেখানে রুপার টাচ রয়েছে রূপার কাচের মিশ্রণ মিশ্রণ এই ধরনের অতি শুভ্র সাদা গ্লাসে প্রভাইড করা হবে তাদের জন্য আই সফা ইস রূপার মতো এত উজ্জ্বল সাদা হবে অথচ জিনিসটা কাঁচের তৈরি হবে এরপরে আব্বাস দুনিয়ার মধ্যে অনেক কিছু আছে যেগুলো জান্নাতের অনেক কিছুর সঙ্গে মিলে জান্নাতের অনেক কিছু দুনিয়ার কিছুর সঙ্গে মিলবে কিন্তু কাচের বোতল অথচ এইটা দুনিয়ার মানুষ কোনদিন দেখে নাই তো এটা কি করে সম্ভব হয় কাঁচের কথাও আসে রূপার কথাও আছে। এই দুটো দিয়ে কিভাবে গ্লাস তৈরি করা হবে সে কত সুন্দর দেশেটা হবে শুধুর উপার হলে এত সুন্দর হয় না আবার শুধুর কাঁচের হলে এত সুন্দর হয় না দুইটাকে মিশ্রণ করলে সৌন্দর্য অনেক বেড়ে যাবে এখানে স্বচ্ছ কাচের সবচেয়ে ভালো কাচের গ্লাসকে কে জানি বলে ক্রিস্টাল দেখছেন এটা একটা আর একটু অতিরিক্ত সৌন্দর্য না কাঁচ শুধু নয় কাঁচের মধ্যে আরো কিছু অ্যাড করা হয়েছে তো ধরেন ক্রিস্টাল কিছু হলেও কিন্তু জান্নাতের ক্রিস্টাল যেটা হবে সেটা রূপার কারণে আরো অনেক সুন্দর হয়ে যাবে আর এরকম গ্লাসে পানীয় খেতে দেখতে অনেক সুন্দর অনেক মজা অনেক আগ্রহ পয়দা হয় অনেক সময় দেখবেন যে গ্লাসের কোয়ালিটির উপরেও মানুষের আগ্রহ রুচি বাড়ে এই যখন দামি মেহমানদারি করেন ভিআইপি গেস্ট তখন ভালো ভালো গ্লাস প্রভাইড করেন তাই না ভালো ভালো প্লেট নিয়ে আসেন প্লেট তো খাবে না গ্লাসও খাবে না তার মধ্যে যে খাবার রাখবে এর মধ্যে অতিরিক্ত সম্মান যেমন আছে অতিরিক্ত আগ্রহ পয়দা হয়ে যায় অতিরিক্ত মজা সৃষ্টি হয়ে যায় পরিবেশন করার পদ্ধতির মধ্যে পরিবেশন করার আসবাবপত্রগুলোর মধ্যে আল্লাহ তালা মেহমানদারি যে করবেন কোনো দিক থেকে ত্রুটি করবেন না আল্লাহ তালা আপনাদেরকে ভিআই পির মেহমানদারি করবেন সব হান আল্লাহ আল্লাহ তালা মেহমান তো জাননাতে নাকি আমরা তো সবাই আল্লাহ তালার মেহমান হয়ে যাব আল্লাহ তালা করলে যে আল্লাহ তালার কি সান ওই সানের মেহমানদারির কি চিন্তা করা যায় বলে দেখি কোন এত উঁচু মানের মেহমানদারি আল্লাহ তালা জান্ নজুলাম বলা হয়েছে মেহমানদারি নজুলার্থী কি নজুল আহ মিন রব্বিন রাহিম নজুল মিন কোরআন কয়েক জায়গায় আসে গাফুর এমন রবের মেহমানদারি যিনি অনেক দয়াশী কাজে রবের মেহমানদারি আল্লাহ মেহমানদারি হচ্ছে যে গ্লাসগুলো তৈরি করা হবে কাদুম লা পক্ষ থেকে এগুলাকে এমন ভাবে তৈরি করা হয়েছে ফের সাহায্যে হুকুম দিয়েছেন যে এভাবে বানাও এত সুন্দর করে তারা তৈরি করেছে কদ্দারুহা তাকদিরা বা আরেকটি অর্থ হচ্ছে যারা পান করবেন গ্লাস পরিবেশন করবে তাদের জন্য একদম যতটুকুন পান করা দরকার ততটুকুন তারা পরিবেশন করবেন যদি যতটুকুন দরকার তার চেয়ে অনেক বেশি পরিবেশন করে তাহলে তো মুশকিল যে খেতে মনে যাচ্ছে না বেশি খাওয়া লাগতেছে বেশি খাইলে তো আমার ভালো লাগে না ক্ষতিও হতে পারে এমন ভাবে কাদ্দারুহা তাকদীরা খাদেমরা এইভাবে পরিবেশন করবে আপনার যতটুকুন দরকার ঠিক ততটুকুন পরিবেশিত হবে একটু বেশিও না একটু কমও না তাদের রব এমনভাবে পরিমাপ করে দেওয়ার ব্যবস্থা করে দিবেন একটু বাড়বে না একটু কনবে না যার যতটুকুন পিপাসা লেগেছে ততটুকুন অনুযায়ী তার সামনে তার এই গ্লাস পরিবেশিত হবে আর এটা হচ্ছে সম্মানিত মেহমানদারির চূড়ান্ত পর্যায়ে। যে বেশি দিয়েও নষ্ট করা হল না কম দিয়ে আর একটু চাহিদা থেকে গেলকে যে খেতে দেওয়া হবে পান করতে দেওয়া হবে কাসান কাসানে অর্থ গ্লাস অথবা কাপ সেখানে এই কাপের মধ্যে দিতে হবে এক ধরনের সারাব যেটা হচ্ছে আসলে জমা করতে গেলে হয় মদ কিন্তু এই মদ যে মদের কথা যেটা জান্নাতীদেরকে দেওয়া হবে হালাল মদ সেখানে হারাম কিছু থাকবে না এবং কি কারণে মদ আজকে হারাম হয় মদের মধ্যে নেশা আছে নেশার কারণে মদটা হারাম হয়ে যায় কুল্লু মুস্কেরিন হারাম দা কিছু নেশা তৈরি করে তা সবটাই হারাম জান্নাতের এই মদের মধ্যে কোনো নেশা তৈরি হবে না যদি তার নাম মদ বলা হয়েছে তর্জমা করতে গিয়ে কিন্তু এর টেস্টটা সম্পূর্ণ ডিফারেন্ট হবে আজকের এই মদের যে টেস্ট আছে তার থেকে এর যে সমস্ত দুর্গন্ধ আছে এর মধ্যে যে নেশা আছে ক্ষতিকর দিক আছে স্বাস্থ্যের ক্ষতি হয়ে যায় সব কিছু মুক্ত হয়ে একটা হালাল পবিত্র পানীয় হবে সেই জান্নাতের খাম জান্নাতের মদ জান্নাতের সারাব আদার উপকার অনেক রকম আছে আদার সুগ্রাণ আছে আদার মধ্যে মানুষের স্বাস্থ্যের জন্য অনেক রকমের চিকিৎসা আছে ছোটকালে। খনার বচনার মধ্যে লেখা ছিল আদা করে আসে যদি আদা অনেক উপকারী জিনিস আমি এই পর্যন্ত আদার শরবত খাই নাই এক এক শুধু খেয়েছিলাম আপনারা খেয়েছেন কেউ সৌদি আরবে এক শেখ মেহমানদারি করেছেন যোদ্দায় বাসায় লাঞ্চের জন্য দেখি যে আদার শরবত ঠান্ডা করে একদম রেখে চমৎকার কোরআন শরীফ আল্লাহ তালা যা বলেছেন সবগুলা দীর্ঘ দুনিয়াতে পাওয়া যায় এটা নিয়ত করে খান এর মধ্যে ভালো ছাড়া কোনো ক্ষতি হবে না তো এই হচ্ছে আদার একটা শরবত আদার একটা শারাব দেওয়া হবে তো এই যে সারাবটা হবে এই যে মদ দেওয়া হবে আসলে বলা হচ্ছে খামর যেখানে কোনো মদের খারাপ দিক থাকবে না এটা কিরকম হবে আদার টেস্ট আসবে এটার মধ্যে তবে দুনিয়ার আদা আর জান্নাতের আদার মধ্যে কিছু ব্যাসকম থাকবে কিনা অনেক বেশকম থাকবে যদিও দুনিয়ার অনেক কিছু আল্লাহ তালা জাননাতে রাখবেন এটা তফ সিরা আপনারা অনেক শুনেছেন জাননাতে সব নতুন নতুন খাবার যদি দেন দুনিয়ার সঙ্গে কোনো মিল না থাকে কেউ যদি বলেন কি লাভ হলাত আসলাম কি জন্য। এটা আপনার বোঝা উচিত যে যদি আল্লাহ খাবার সঙ্গে মিল না রেখে অন্য সব খাবার যদি কবে আপনি কইবেন এটা দেখি আল্লাহ কোনোদিন তো এটা খাই নাই এটা কি জিনিস আল্লাহ জানে খাইতে এত আকর্ষণ হবে না কিন্তু দুনিয়ার গুলো যখন অত্যন্ত হাই কোয়ালিটি হয়ে আসবে সেটা দেখে আপনি হুমড়ি হয়ে পড়বেন খাওয়ার জন্য মানুষের রুচির সঙ্গে মিল থাকে বিদায় আল্লাহ এভাবে সামঞ্জস্যের মধ্যে আমর কোন সময় শরাবের কাফুর দিয়ে শরাব দেওয়া হবে টেস্ট আসবে অন্য সুরায় অন্য আয়াতে আল্লাহ বলেছেন কাফুরা কি জিনিস এটাকে বলা হয় কর্পুর যা বাংলায় বলি ইংলিশে কি জানি বলে এটাকে কাপড়ের মধ্যে দেখে একটু পোকামাকড় ধরে না ওই পোকা ধরে না একটু সুগন্ধ কাপড়ে থাকে মস এটা তা আমরা দুনিয়ার মধ্যে খাইতাই না কেউ খান নাকি এটা যে এখন ড্রিঙ্ক হলে তো কেউ খানতাম না এইটা বরং আমাদের দেশে দেখছি যে মাইয়েদের নাকের মধ্যে কানের মধ্যে যাতে করে কি ঠান্ডা রাখে ঠান্ডা রাখলে শরীরটা একটু থাকে কিছু নরম হয়ে হয়ে গেলে গেলে সাত সাথে হতে পারে। বা দুর্গন্ধ দূর করে কিন্তু জান্নাতের কাফুর খাওয়ার মতো কাফুর হবে এই দুনিয়ার কাপুর না এই কর্পূরটা অনেক দামি কর্পূর হবে সেটার মধ্যে একটু কোল্ড টেস্ট থাকে আর আদার টেস্টের মধ্যে কি থাকে একটু গরম টেস্ট থাকে তাই না আদার এটা ঝাল একটু গরম আর কাপুরের টেস্ট হবে একটু ঠান্ডা ইমাম সেটার মধ্যে একবার থাকবে আদার টেস্ট আবার থাকবে অন্য গ্লাস আসবে কাপুরের টেস্ট কেন এরকম যাতে করে কি হয়ে যায় লিয়া আমর ও তার একবার ঠান্ডা একবার গরম মানুষের প্রকৃতির মধ্যে একটুখানি চেঞ্জ হয় আর শারাবের মধ্যে তারপরে আল্লাহ বলছেন আর সেখানে একটা আইন থাকবে পানির ঝর্ণা ধারা যেটা থাকবে সেটার নাম হচ্ছে এই সরাবগুলো যেগুলো দেওয়া হবে এই সাপ্লাই থেকে আসবে এই যে বলা হল কাপুরের সরাব দেওয়া হবে কাপুরের আদার টেস্ট আসবে গ্লাসে করে সাপ্লাই দেওয়া হবে আসবে কোথেকে আইনজিল সালসাবিল সেই এই আইন থেকে সেই ঝর্ণা ধারা থেকে ফ্রেশ হয়ে ওই সরবতটা ওখানে রেডি করা থাকে আলাদা তৈরি করতে হবে না এবং ফ্রেশ সাপ্লাই পানির ধারা বা সরাবের ধারা কন্টিনিউ করে তাহলে হচ্ছে জান্নাতে একটা বিশেষ ঝর্নার নাম হচ্ছে সালসাবিল এর নাম সাল সাবিল কেন সুমিয়ত বিদ্যা ও হেদার এই কারণে যে এখানে পানি স্রোতটা খুব আর তাদের উপরে খাবার দাবার ইত্যাদি নিয়ে এবং তাদের খেদমত করার জন্য তাদেরকে সৌন্দর্য চোখের সৌন্দর্য দেওয়ার জন্য তাদের ওখানে ঘুরতে থাকবে যারা থাকবে তারা হবে তাদের হবে হবে বয়স বাচ্চাদের বয়স বয়স বেশি বড় না কারণ বাচ্চাদের যখন তারা সার্ভিসটা করে সেই সার্ভিসটির মধ্যে আল্লাহ তালা আলাদা একটা সৌন্দর্য দিয়েছেন আলাহা আলা হালাতিন ওয়াহিদাতীন এবং এই জান্নাতের এই সার্ভিস দেওয়ার মতো খাদেমগুলো সবসময় তারা এই ইয়ং বয়সের বাচ্চাদের বয়সই তারা থাকবে মুখাল্লাদিন বাড়বে না ওই বয়সের মধ্যে তারা সব সময় থাকবে বয়সকে ধরে রাখার মতো আল্লাহ তালা করে তাদেরকে সৃষ্টি করবেন পৃথিবীতে কোনো কোনো জায়গায় দেখবেন কোন কোনো আপনার ইয়েতে বিশেষ যে গার্ডেন আছে সেখানে কোনো কোনো গাছের চারাকে তারা গাছকে ছোট করে রেখে দেয় কোনোদিন বড় হয় না দেখছেন নাকি দেখেন কোন সময় বিশের গার্ডেনে গেলে কি পদ্ধতি ব্যবহার করে সেখানে দেখানো হলো তিনশো চারশো বছরের গাছ এত রকম হয়ে আছে দাদাও আছে মরে যাচ্ছে তাও না কিন্তু ওই সাইজে থাকে লেখা আছে গোড়ার মধ্যে কত বছর এক একটা গাছের বয়স্ক বছর দুনিয়ার মানুষ যদি এর দূর পারে কন্ট্রোল করতে বয়স কন্ট্রোল সাইজ কন্ট্রোল তো যিনি সৃষ্টিকর্তা খালে মানুষকে মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন এতটুকু টেকনিক সে আল্লাহ নিজের হাতে যখন তিনি জান্নাতিদের জন্য করবেন এটা কি অসম্ভব মোটেই না যখন এই সমস্ত খাদেমদেরকে দেখবে অল্প বয়স্ক খাদেমগুলো ইদার আই তাহুম হাসি ওদেরকে এত ফুটফুটে চেহারা এত সুন্দর এত দৃষ্টি আকর্ষণ করার মতো আল্লাহ সৃষ্টি করেছেন তুমি তাদেরকে দেখলে মনে হবে যেন মনি মুক্তা আছে। মণিমুক্ত উজ্জ্বল হয়ে থাকবে ও হসনে আলয়া নিহিম ওহী ও হলিহিম তাদের রং এত উজ্জ্বল হবে তাদের কাপড় চোপড় এত সুন্দর করে তারা গাই দেবে আর এত সুন্দর অলঙ্কা তারা পরবে তুমি মনে করবে যে এটা হচ্ছে সেটানো মুক্তা মনির মণি মুক্তার মত আলহেবু কতাদা রহমতুল্লাহ আল্হী বলেছেন এক একজন জান্নাতিকে করার জন্য হাজার খানিক খাদেম আল্লাহ তালা বরাদ্দ করবেন তারা রাত দিন তার খেদমতের জন্য পেরেশন হয়ে থাকবে তারপরে আল্লাহ তালা বলছেন আপনি যদি জান্নাতে সব নিয়ামত দেখেন ইদা আপনি যদি দেখেন জাননাতে যখনই দেখবেন সেখানে দেখতে পাবেন আপনি শুধু নিয়ামত আর নিয়ামত আর বিশাল রাজত্ব এক একজনকে আল্লাহ তালা দান করেছেন আল্লাহ তালা এক এক একজনকে জান্নাতে কি বিশাল রাজা বানিয়ে ফেলেছেন এত বড় জমিদারি দিয়েছেন এক একজনকে এবং কিরকম এক একজনকে রাজত্ব দেবেন যদিও সেখানে রাজা বাদশাহ হয়ে অনেক মানুষের উপর রাজা বাদশাগিরি করা লাগবে না কিন্তু এনজয় করার জন্য বিশাল বিশাল প্রাসাদ বিশাল এরিয়া নিয়ে তার বাড়ি কাতুন লি হা কীমা আল্লাহ তালা সেই বিশাল জান্নাতের কত বড় জান্নাত নাহা নাম দিয়ে ভর্তি ওয়া সাত ইহা কত প্রশস্তেফা ইহা কত উঁচু উঁচু প্রাসাদ আর সেখানে কত রকমের নিয়ামত গুলো আছে আজিমাতুন ও সুলতান আল্লাহ তালার বিশাল সুলতান সেখানে ছড়িয়ে আছে। এমন কি আদনা জান্নাতি ভেরি লো ক্লাসের জান্নাতি যাকে কেবল জাহান্নাম থেকে সর্বশেষ বের করে দেওয়া হবে আখেরও ব্যক্তি জান্নাত থেকে বের হবে সবার শ্বাসে বের হয়েছে নিশ্চয়ই তো সে জান্নাতের মধ্যে কোয়ালিটির দিক থেকে সবচেয়ে নিচে হওয়ার কথা সেই বেতারাকে যখন বের করা হবে বের করে জান্নাতে দেওয়া হবে তখন আল্লাহ তারা তাকে বলবেন শোনো ইন্দা ও আশরা তোমার জান্নাতের সাইজ কি হবে জানো যখন তাকে বলা হবে জান্নাতে ঢুক সেই জাননাতে মাথা দিয়ে দেখবে আরে আল্লাহ এত মানুষ আর সব জায়গা ভর্তি হয়ে গেছে তার তো জায়গাটা গাদু আছে কেনা কয় আল্লাহ কোনো জায়গা বোধহয় খালি নাই সব দেখি অকুপাইড তো আল্লাহ তালা ভালো করে দেখো আসে সেই ঘুরি ঘাড়ি বলে যে আল্লাহ নাই তো কিছু তখন আল্লাহ তাল্লাহ বলেন যে কুদ্দুর চাও আমি তোমাকে সারা দুনিয়ার সমান যদি দেই সারা দুনিয়ার দশ গুণ তোমার জন্য বরাদ্দ করে রেখেছি সারা দুনিয়ার দশ গুণের সাইজ হবে তোমার জান্নার এখন আপনি বলেন যে এত বড় জাননা দিয়ে করবেটা কি সে কয় জায়গায় শুবে কয় জায়গায় হাঁটবে কয় জায়গায় ঘুমাবে কি করবে বেকার যাবে নাকি বেকার যায় না দুনিয়ার মধ্যে বড় রাজা বাদশাহ প্যালেসে ঢুকলে দেখবেন কি বিশাল না কত বড় কোন কোন ব্যক্তির এত বিশাল প্রাসাদ আছে বিশাল প্রাসাদ আছে তারপরও সে মনে করে তার একটা দরকার এই জন্য তো বানিয়েছে তাই না এটাকে সারিয়েছে কিছু বাগান কিছু রদ, লেক আর্টিফিশিয়াল কিছু এটা সেটা কত কিছু করে মানুষ যদি দুনিয়ার মধ্যে এত বাদশাহী করার জন্য বিশাল প্রাসাদ বানায় তো আল্লাহ তালা এবং সেটা তার কাজে লাগতেছে মনে হয় মানে একদম আমার দৃষ্টিটা আপনার দৃষ্টিতে আল্লাহ যেটা আপনি এনজয় করবেন বেকার থাকার জন্য দেবেন না আপনাকে আপনি পুরোটা এনজয় করবেন তো আদনা জান্নাতের যদি হয় এই দুনিয়ার দশগুণ পরিমাণ এলাকা তার প্রাসাদ এবং তার ফ্যালেস তার বাড়ি তাহলে যে ব্যক্তি আর টপ ক্লাসের জানলাতে যাবে তার কি অবস্থা এখন আপনি বলবেন আচ্ছা এগুলা আছে কোথা কোন জায়গায় এত জাগা হবে এগুলো চিন্তা করে আপনি কোনো সমাধান বের করতে পারবেন এটা কোনোদিন দেখেন না আপনার হিসাবে ঢুকবে হিসাবে ঢুকবে না হাদিসে এসেছে আইনুন ওলা খাতরা আলা বাসাত যেটা কোনোদিন কোনো চোখ দেখেনি কোনো কান যে জান্নাতের বর্ণনা শুনেনি যা আল্লাহ বলেছেন এই শুনে যথেষ্ট হয়নি অনেক বাকি আছে সেগুলো শোনা এবং বলা কোনটাই সম্ভব নয় এত বেশি নিয়ামত আর আপনি হিসাব করে দেখতে চান কোথায় জায়গা হবে চিন্তা করতে চান মা তারা আল্লা কালবেশ কোন মানুষ অন্তর দিয়ে কল্পনা করেও চিন্তা করতে পারবে না কি আছে সেখানে চিন্তা করতে গেলে কিছুই বুঝে আসবে না শুধু একটা দরকার যে আল্লাহ তালার কুদরত আছে তিনি করতে পারেন তিনি করবেন তিনি কোথায় করতেছেন কিভাবে করতেছেন সেটা বড় কথা না আমার ভাগ্যে জুটছে কিনা আমার কপালে জুটবে কিনা সেটার জন্য আমার কি করণীয় তা করি কিনা এটা হলো আমাদের ফেকের আমাদের চিন্তা নাকি আল্লাহ কোথায় আছে জান্নাত রাখবেনি এমনি জাগা হবে কেমনে। এগুলো চিন্তা করে আপনি খামাকা সময় নষ্ট আছে সময় কাজে লাগানো দরকার যে আমাকে আল্লাহ তালা ওখানে যাওয়ার তহফিক দিচ্ছেন কিনা তারপরে আলো তলা বলেনব হুম সর তাদের যে কাপড় পড়তে দেওয়া হবে সে কাপড়ের বাইরের উপরের অংশের মধ্যে আছে যে ধরনের রেশমি কাপড় সেটা হচ্ছে সুন্দর সুন্দর ক্ষুদ্র সবুজ এক ধরনের রেশমি একটা কাপড় উপরে থাকবে আর নিচে থাকবে ইস্তাবরক আরেকটা সিলকের লেয়ার অনেক সুন্দর দামি কাপড়ের একাধিক লেয়ার থাকে থাকে কিনা বিশেষ করে মহিলাদের কাপড়ে দেখবেন দুই তিন লেয়ার থাকে অনেক সময় তাই না পাতলা করে এই জন্য ঢাকার জন্য দুই তিন লেয়ার করে এবং খুব দামি কাপড় এইরকম দুই তিন লেয়ার হয় তো আল্লাহ তালা জান্নাত্রী পোশাক দিবেন দুই লেয়ার থাকবে দোনো লেয়ার সিল্কের থাকবে উপরের টা থাকবে একরকম একটু মোলাইন আর বাইরেটা একটু মোটা থাকবে এবং সেটা অনেক আকর্ষণীয় রঙের থাকবে এই জন্য এই দুই রকমের কাপড় দিয়ে রেশমি পোশাক আল্লাহতালা তাদের জন্য তৈরি করে রেখেছেন সুন্দুস আরটা হচ্ছে ইস্তাবরাক ইস্তাবরাক একটু মোটা আর সুন্দুসটা পাতলা স্তাফ রটা এই জন্য মোটা করা হয়েছে তার মধ্যে অনেক আর্ট থাকবে এমব্রয়ডারি থাকবে সেটা অনেক এই জন্য উপরের দিক থেকে যাতে কাবার থাকে ভালো করে আর ভিতরের থাকবে খুব মসৃণ যাতে মানুষের পরতে কোনো ওই মোটা কাপড়ের এমব্রয়ডারি আর্ট এগুলোর কোনো কষ্ট না হয়ে যায় ভিতরে পাতলাটাকে এই জন্য দেওয়া হবে যে জ্যাকেট এবং কোটের ভিতরে দেখেন না উপরটা মোটা খসখসি কিছুটা আর ভিতরেটা কি খুব পাতলা মসৃণ ফাইন আর সেখানে তারা কি করবে চুড়ি পরবে রূপার চুড়ি পরবে সবাই পড়বে মহিলা পুরুষ সবাই চুড়ি পড়বে তো মহিলারা তো পড়লে তো সুন্দর লাগার কথা পুরুষরা পড়লে কেমন দেখা যাবে পুরুষরা পড়লেও সুন্দর লাগবে এখন দুনিয়ার একটা সিস্টেম একটা মেকিয়াস আছে আর জান্নাতের মেকিয়াসটা আলাদা দুনিয়ার মধ্যে পুরুষরা সৌন্দর্য বৃদ্ধির জন্য অলঙ্কার পড়াটা ভালো নয় মোটেই তার পুরুষত্বের কমতি হয়ে গেল না পড়াটাই পুরুষত্বের পরিপূরণ কিন্তু জান্নাতের মধ্যে পুরুষরা অলঙ্কার পড়বে এবং এইখানে বলা হয়েছে রূপার অলঙ্কারের কথা আর অন্য আয়াতে আবার বলা হয়েছে যে তাদের ব্যাপারে এমনকি তারা কেউ কেউ ক্লাসের হবেন তাদের তো স্বর্ণের চুরি এবং রেশমি পোশাক তাদেরও থাকবে স্বর্ণের এবং রুপার চুড়ি পরবেন জান্নাতে ক্লাস অনুযায়ী জান্নাতিরা এবং সেটা তাদের জন্য অত্যন্ত হ্যাঁ সুন্দর হবে আকর্ষণের কারণ হবে এটা হচ্ছে এটার অর্থ কি ইমাবি বিন কাসির রহমতুল্লাহ আলী বলেন হারি হলি যখন আল্লাহ তালা পুরুষদের সৌন্দর্যটার কথা বললেন যে তাদের রেশমি কাপড় পড়বে এই আয়াতে বলা হয়েছে রূপার চুরি পড়বে অন্য আয়াতে বলা হয়েছে সোনার চুরি পরবে এটা বাহ্যিক সৌন্দর্য সেটা বলার পরে আল্লাহ তালা বলছেন তাদের ভিতরটাও সুন্দর হয়ে যাবে কাহু রাবহুম সারাবান তাদের অন্তরকে আল্লাহ তালা সৌন্দর্যময় করে দিবেন পাক সাফ করে দেবেন সরাবান করিয়ে দিয়ে তহুর অর্থ কি আর সরাবি আর তহুর মানে তহারা থেকে পাক পবিত্র যে জিনিস পাক করে এমন একটা পানীয় দিবেন এমন ড্রিঙ্ক দেবেন আল্লাহতালা তাদেরকে যেটা পান করলে তাদের ভিতরটা একদম পাক হয়ে যাবে অর্থ ভিতর পাক হওয়ার অর্থে কি আই মিনালি মানুষের অন্তরের মধ্যে যে আজকে কিছু কারো কিছু বেশি দেখলে হিংসা আসে একটুখানি কি বলে এটা আপনার এক ধরনের হিংসা প্রতিযোগিতার মনোভাব তারপরে আপনার অন্য খারাপ কিছু জিনিস আছে গর্ব অহংকার অনেক কিছু চলে আসে হইতে পারে জান্নাত টপ ক্লাসে থাকবে যদি নিচের ক্লাসে জান্নাতিরা দেখি এত টপ ক্লাস পাইসে বা তারা বহু এনজয় করতেছে আমাদের থেকে বেশি মনে হিংসা চলে আসে কিনা আবার যদি টপ ক্লাসে আসে বলে দেখছিস তোরা তো নিচে আসিস আমরা তো টপ ক্লাসে আসি গর্ব অহংকার চলে আসে কিনা এগুলো কোন জায়গা আল্লাহ তালা রাখবেন না কোন রাখবেন না এগুলা সব দূর থেকে দূর করে দিবেন কিভাবে দূর করবেন আলী রাজি আহ তার আনহ আশার বর্ণিত আসে তিনি বলেছেন আহলুল জান্ন ইলা বাবিল জান্ না জান্নাতিরা জান্নাতের গেটে এ পৌঁছে যাবেন ঢুকার আগে ধারা তাদের ভিতরে একটা টেন্ডেন্সি আল্লাহ ঠেলে দিবেন কি করবে তারা দৌড়ে গিয়ে ফাশারি বমিনা একটা পানির ফোয়ারা থেকে তারা পানি খাওয়া শুরু করবে পানিও খাওয়া শুরু করবে ড্রিঙ্ক প্যাটের ভিতরে যত রকমের খারাপি আছে খারাপ গুণ আছে হিংসা আছে প্রতিহিংসা আছে এরপরে গর্ব আছে কম্পিটিশন প্রতিযোগিতা কিছু কিছু মনের মধ্যে যেগুলো আসে এগুলো সব দূর করে দিবেন পান করার সাথে থাকবে সেখানে তারা গোসল করবে জানাতে ঢুকার আগে যে খাওয়া একটা ফোয়ারা থেকে আরেকটা ফোয়ারাতে গোসল করা যখন গোসল করে ফেলবে ফাজারাত তখন তাদের গোসল করার সঙ্গে সঙ্গেই তাদের চেহারার মধ্যে বিশাল সৌন্দর্য ফুটে উঠবে আল্লা সৌন্দর্য কিভাবে আল্লাহ দিয়েছেন এই যে সব কিছু দেখলে আর শুনলে এগুলো তোমাদের জন্য যা তোমাদের জন্য আল্লাহ এগুলো সবকিছু করা হয়েছে মাস্কুরা ভেরি অ্যাপ্রিসেড তোমাদের আমলের অনেক শুকর আদায় করা হবে আল্লাহ আমাদের নেক আমলের অনেক শুকর আদায় করবেন কিভাবে এত ন্যামল দিয়ে দিয়ে শুকর আদায় করবেন আল্লাহ তালা বান্দাদের অনেক শুকর গুজার হবেন এই জন্য আল্লাহ তিনি পর্যায়ে যাওয়া দরকার এই যে জান্নাতের নিয়ামত দিয়ে আল্লাহ তালা এখন এই সুরাকে কনক্লুড করতেছেন শেষের দিকে এসে বলছেন হেনবি আমি আপনার উপরে কোরআনকে নাজিল করেছি আমি আপনার উপরে কোরআনকে অল্প অল্প করে নাজিল করেছি সময় অনুযায়ী প্রায় বছর লেগেছে। এই যে করেছি। আপনি তো অনেক সৌভাগ্যের অধিকারী কোরআন পেয়ে গেছেন এবং আপনার উম্মত যারা কোরআনকে অনুসরণ করবে তারা কোরআনের মতন নিয়ামত পেয়ে ধন্য হয়ে গেছে এই কোরআন যদি না পাওয়া যেত এই কোরআন যদি না পেতেন আমরা যদি কোরআনের আলো থেকে বঞ্চিত হতাম কোরআনের উপরে না থাকতো বিশ্বাস না থাকতো আমাদের আজকে অন্যান্য জাতি যেভাবে আনন্দ ফুর্তি করে সেই তরিকায় চলে দিতাম তাহলে কত বড় নিয়ামতকে মিস করতাম এখন কোরআনওয়ালা জাতি তাদের কোরআনকে আমল করার জন্য কষ্ট করতে হয় একটু ফসবের লেখক রব্বিকা আপনার রবের হুকুমগুলো পালন করতে গিয়ে যে কষ্ট হবে এগুলাকে ধৈর্যের সাথে মোকাবিলা করেন এবং এই কাজ করতে গিয়ে যে পরিস্থিতি আসে বাতিলপন্থীদের কাছ থেকে হক ওয়ালাদের উপরে যে জুলুম অত্যাচার আসে তাদের বিরুদ্ধে যে অন্যায় প্রপাগান্ডা হয় সৃষ্টি হয় তাদেরকে জেল জুলুম থেকে মায়ের ধর করে তাদেরকে হত্যা করা পর্যন্ত দিনের দুশ্মনরা যে সমস্ত কারসাজি করে কর্মসূচি নেয় এগুলোর মোকাবেলায় সবরের দরকার আছে না নাই সবর করতে হবে সবর ছাড়া কি জান্নাতে যাওয়া যায় জাননাতে দিতে হলে বেশি সবর করতে হবে লেখক আপনি জানেন কত বড় নিয়ামত পেয়েছেন এই নিয়ামতের হক আদায় করতে হলে সবর করা লাগবে ফার্স্ট বের আল্লাহ কাদ রিহি আপনাকে যদি আল্লাহ পরীক্ষা নিরীক্ষা করেন আল্লাহ দিনের দুশ্মনদের যদি আপনার চড়াও হয়ে যায় আপনাকে কষ্ট দেওয়া শুরু করে আপনাকে কি করতে হবে সবর করতে হবে এবং আপনি মনে রাখবেন যে আপনার রবের কাজ করতে গিয়ে আপনার কষ্ট হচ্ছে রব আপনার এটা অ্যাপ্রিশিয়েট করবেন এই জন্য যারা পৃথিবীতে যুগে যুগে ইসলামের জন্য কষ্ট করেছেন ত্যাগ শিকার করেছেন জেল জুলুম কষ্টের যারা শিকার হয়েছেন তারা কি ঠকে গেছেন না তারা ইনশা আল্লাহ জিতে যাবেন ইনশাআল্লাহ তারা কামিয়াব আল্লাহ তাদের খেদমত কবুল করলে প্রতিটি কষ্ট প্রতিটি মুহূর্তে তাদের সান বাড়তেই থাকে নির্যাতন তাদের এই গুণাগুলো ধুয়ে মুছে পাক সাফ করে দেয় এই কথা আল্লাহ তালা কোরআনে পাখি বলেছেন যে ওয়ালিউমাহিনা আমানু পরীক্ষা নিরীক্ষা কষ্ট দিয়ে আল্লাহ তালা ইমানদাদেরকে একদম পাক সাফ করে ফেলেন মিন ওলাকাতিক তোমরা কি মনে করেছ যে ইমান এনে পরীক্ষা নিরীক্ষা হবে না আমি আগের জমানার সমস্ত নবীদেরকে উম্মকে পরীক্ষা করেছি তোমাদেরকে পরীক্ষা করব। এটাকে ফাতান্না ফিতনায় ফেলে দেব ফিতনায় তোমাদেরকে নিক্ষিপ্ত করা হবে সেখান থেকে তোমরা পাক সাফ হয়ে বের হয়ে আসবা ফিতনা বলা হয় স্বর্ণকারকে আরবিতে ফাতান বলা হয় স্বর্ণকার ফেতনা সৃষ্টিকারী ফেতনাকারী হচ্ছে সবগুলা বের করে দিয়ে আগুন থেকে যেটা বের হয়ে আসে সেটা কি খাটি সোনা তা আল্লাহ তালা বলেন মোত্তাকিনা জান্নাতে যারা যাবা তোমাদেরকে দুনিয়ার পরীক্ষার মধ্যে ফেলে দিয়ে আমি পরীক্ষা তাদেরকে আল্লাহ ইমানি মজবুতি দান করে তারা যদি সবর করতে পারেন এবং আল্লাহ কাছে তারা তাওকল করতে পারেন তাদের জন্য বিশাল পুরস্কার অপেক্ষা করছে তাহলে রব্বিকে আপনার রবের এই যে তাকদিরের ফালা যদি হয় আপনার কপালে কিছু ভাগ্য কিছু পরীক্ষা নিরীক্ষা থাকে আপনি করে হজম করেন আও কাফুরা আর খবরদার বাতিল শক্তি যখন খুব প্রেসার দেয় কাফেররা যে দিনের কাজ করো না বন্ধ করে দাও কমাই দাও এত বেশি করা আমরা করবে না কিছু কাটসাট করো ওদের কথা শুনবেন না শুনবেন না এই কাজ করা কষ্ট খুব কষ্ট কিন্তু আপনি কষ্ট থেকে বাঁচার জন্য কি করতে হবে আপনার বল পাওয়ার জন্য আপনার এনার্জি থাকার জন্য আপনার টিকে থাকার জন্য বেশি বেশি করে আপনার রবকে ডাকিন সকালে এবং সন্ধ্যায় তারা ইসলামের কাজ করবে হকের কাজ করবে কোরআন কাজ করবে তাদেরকে কি করতে হবে বেশি বেশি করে কাছে দোয়া করতে হবে আল্লাহকে ডাকতে হবে আর বক্রতম আসইলা সকাল সন্ধ্যা দিনের শুরুতে এবং শেষে বেশি করে কোরআনে পাখিরে অনেক জায়গা আছে বিল গোয়ের ওয়াল আসল বক্রতম আসইয়া সকাল সন্ধ্যায় এই জন্য আজকার আজকার উল সকাল বেলার জিকির এবং দোয়া সন্ধ্যা বেলার জিকির এবং দোয়া এই দুটোকে বেশি করে আমল করা দরকার এই যারা হেসনুল মুসলিম হেসনুল মুসলিম কিতাব নিয়েছেন এবং দেখে দেখে হলেও পড়ে পড়ে সকাল দোয়া গুলো আমল করেন তসবি পড়েন জিকের গুলো সন্ধ্যা সন্ধ্যাবেলাগুলো পড়েন তারা এই আয়াত অনুযায়ী আমল করছেন তারা অনেক সময় গোয়ান হবেন ইশা আর যারা এটাকে মিস করছি তারা অনেক বড় নিয়ামতকে মিস করবো তাহলে বেশি করে দোয়া করলে ধীর করলে আল্লাহকে ডাকলে মমিনদের জন্য অনেক ভরসা আছে। তাদের পক্ষে এই পরিস্থিতি মোকাবিলা করা আল্লাহ তালা সহজ করে দিবেন। পরীক্ষা তত বেশি আসে আল্লাহ তালাকে তত বেশি ডাকতে হয় তত দোয়ার পরিমাণ বাড়িয়ে দিতে হয় নাকি হতাশুতাশ করতে হয় আল্লাহ তালাকে বেশি করে ডাকতে হয় স হয়ে গেছে সারা আরবের তোমাদের বিরুদ্ধে এবারে তোমাদের কিছুই রাখা হবে না শেষ করে দেওয়া হবে নিঃশ্বাস করে দেওয়া হবে এই কথার গুজব ছড়িয়ে দিয়েছে মুনাফিকরা এই কথার গুজব শোনার পরে হাহুতা করা শুরু করে দিয়েছিলেন সাহাবিরা হাইরে কি করিয়ে উপায় নাই সব শেষ হয়ে গেলাম বোঝায় এবারে মোলে আর বাজবো না এরকম আফসেস করছেন নাকি কি করেছেন আল্লাহ বলেন এই তার যত মানুষ তাদেরকে ভয় দেখায় ভয়ের পরিস্থিতি সৃষ্টি হয় তত তাদের যা দা থমান তাদের ইমান আরো বেড়ে যায় আল্লাহর ভোর ভরসা আরো বাড়িয়ে দেয় আর বর কিচ্ছু না আল্লাহ আমাদের জন্য যথেষ্ট তিনি আমাদেরকে লুক আপ্টার করবেন তাহলে আমরা হতাশ হয়ে কোন দিকে রওনা করছি আল্লাহর কাছে আসতে হবে হবে আর বলতে করে তাহলে সকাল এই আমল দোয়ার কি মিস করা যাবে না প্রত্যেক মুমিন্ট প্রত্যেক দিন করতে হবে ভালো করে আমল করতে গেলে এক ঘন্টা আধা ঘন্টা লেগে যায় সকাল সন্ধ্যার জেকের আমল করতে গেলে লাগে না লেগে যায় কোরআন শেপা অ্যাড করলে আর একটু বেশি লেগে দিতে পারে প্রত্যেক দিনের কিছু অংশ এইভাবে দিতে হবে আল্লাহ কাছে। এর নাম হলো মোত্তাহি জিন্দিগি এটার নাম হলো আর রাতের বেলায় খালি ঘুমাইলে হবে না ইসলামের কাজ করেন আপনি জাননাতে যেতে চান কোরআনের দায়িত্ব পালন করতে চান আল্লাহ আমরা কি লম্বা লম্বা রাতে তাহাজত পড়ি লম্বা সময় ব্যয় করি তাহলে ওই জান্নাতের স্বপ্ন কে দেখব তাহলে তাহাজদের অভ্যাস গড়ে তুলতে হবে লম্বা রাত জেগে জেগে আল্লাহর কাছে তাহাজ করতে হবে সাজ্জা করতে হবে এই কাজ হলো মুসলমানদের কর্মসূচি এই বাতিলের চ্যালেঞ্জের মোকাবেলায় এগুলো দিয়ে মুসলমান তার পথের উপরে টিকে থাকবে তার দায়িত্ব পালনে এগিয়ে যাবে পালিয়ে যাবে না ছেড়ে দেবে না পরাজিত হয়ে ব্যর্থ হয়ে ময়দান ছেড়ে চলে যাবে না আর এই যে আছে আপনার যারা হাফরি শক্তির নেতৃত্ব দিয়ে আপনাকে দুনিয়া থেকে নিশ্চিন্ন করে দিতে চায় ইসলামকে নিশ্চিন্ন করে দিতে চায় তারা কি করে ইব আল আলা তারা নগদ পাওনার খুব পছন্দ করে তারা কিছু বাকি রাখতে চায় না সব নগদ পাই খাইয়ে ফেলতে চায় তাদের আখেরা তা কিছু নাই আখরাতে চিন্তা করে তারা মনে করে আজকে পকেটে না ঢুকাইতে পারি পাঁচ বছর অপেক্ষা করার কোনো দরকার নাই আজকেই নগদ পে না তাদের নগদ পাওয়া সাংঘাতিক দরকার ওয়া দারু নাতে যে একটা কঠিন দিন আসে ভারী দিন আছে। অনেক কষ্টের দিন আছে সেই কথাকে তারা ভ্রিক্ষেপ করে না ছেড়ে যায় ওরা কোন তোয়াক্ষা করে না কাজেই যারা দুনিয়ার মধ্যে ইসলামের দুশ্মনি করে মানুষের উপরে জুলুম করে তারা কি চায় শুধু নগদটা চায় হলো বাকি আর মনে করে বাকির নাম হচ্ছে ফাঁকি এই তারা আখেরাত নিয়ে কখনো চিন্তা করে না তাদের চিন্তা শুধু এই পার্থিব জগৎ এই এখনই কিছু করে ফেলতে হবে নিয়ে ফেলতে হবে ঢুকাই ফেলতে হবে পকেটে সারা দুনিয়া ঢুকাই ফেলো হালাল শুধু নয় বৈধ শুধু হারাম তরিকায় মানুষের সম্পদ যেভাবে পারা যায় চুরি ডাকাতি করে রাষ্ট্রের সম্পদ ব্যক্তির সম্পদ অন্য মানুষের সম্পদ শুধু দখল করো দখল করো তো আল্লাহ এই বাতিলদের এই সমস্ত অপকর্ম দেখে যখন মমিনদের মন খারাপ হয়ে যায় রসুল্লাহ সঙ্গে শাহাবাজের যেভাবে কষ্ট হয়েছে কারণ মক্কি দিন দিকে ইসলাম নাজিল হয়েছে কাফের দাপট তখন মক্কায় মুসলমানদের জীবন তখন সন্ত্রস্ত হয়ে আছে তারা কোনো রকমের দারুল আর কামে লুকিয়ে থেকে কিছু কিছু আল্লাহকে ডাকেন কিছু রসুন শিখেন সেখানে প্রকাশ্যভাবে ভাবে দিনের কোনো কাজও করতে পারছেন না আর এই কাফেরদের এত প্রতাপ সেগুলোর কথা আল্লাহ তালা বলেন যে নাহা ও সাদা হেনবি আমি তাদেরকে কি করেছি সৃষ্টি করেছি আমি তাদেরকে সৃষ্টি করেছি আর আমি শক্ত করে রেখেছি তাদেরকে কিভাবে বন্দি করতে হবে তারা আমার হাতের কন্ট্রোলের ভিতরে আছে তারা আমাকে ছেড়ে চলে পারবে না আমি একটা সময় পর্যন্ত সুযোগ দিয়েছি অবকার দিয়েছি টাইম দিয়েছি দেখি তারা কদ্দুর কি করে আমি চাইলে তারা এক কদমও আর বাড়তে পারবে না কিন্তু আমার একটা নিয়ম আছে মানুষকে আমি কিছুক্ষণ স্বাধীনতা দেই তার তামসা দেখি যেমন আপনি যখন বর্ষীতে বরশির মধ্যে মাছ ধরার জন্য আদার দিয়ে ছেড়ে দেন মাছ যখন আধার খায় তখন কি করেন সঙ্গে সঙ্গে টান দিয়ে উঠায় না অনেক সময় বড় মাছকে ধরার জন্য আরো রশি ঢিলা করে দেন তাই না খেতে খেতে অনেক দূরে টানতে চলে যায় সে মনে করে বহু চলে গেছি আমি একদম আমাকে আর ধরতে পারবে না গলায় আটকেলে কী আমি দূরে চলে আসছি তারপরে টায়ার হওয়ার পরে টান দিয়ে আবার এনে উপরে ফেলে দেওয়া হয় তো আল্লাহ তালা কাফেরদেরকে যখন তারা দেখে সব আমরা দখল করে ফেলছি সব আমাদের হাতে চলে আসছে আর কেউ নাই আমাদের কিছু করার তখন এমন একটা টান দেব উদ্ধার হয়ে যাবে। দেবকে আল্লাহ কিভাবে ফিনিশ করেছেন আরো কত নমৃত কে কিভাবে ফিনিশ করেছেন কত জাতিকে উদাহরণ দিয়েছেন আল্লাহ তালা আখিরি জমানায় আমাদের চোখের সামনে কত কিছু হয়েছে আমি যদি চাই তাহলে আমি তাদের মধ্যে পরিবর্তন করতে পারি অর্থাৎ তাদেরকে আমি চাইলে দিন আবার যে হাসরের ময়দানে রিজারেকশন করবো পুনরুত্থান করব তাদের এই জীবন শেষ হয়ে মরে গেলে পচে গেলে সব শেষ হয়ে গেলে আবার উঠাবো তাদেরকে পরিবর্তন করি আখেরাতের শরীরের মধ্যে উঠাই নিয়ে আসবো এটা আমার পক্ষে অসম্ভব নয় আর দুনিয়ার মধ্যেও যদি আমি চাই তাদেরকে হালাক করে দিতে এবং তারা যে অপকর্ম করেছে তারা আজাব দিয়ে শেষ করে দিতে নতুন আরেক কমকে নিয়ে আসতে এটাও আমি পারি তারা কেন আমাকে ভয় করে না এগুলো মনে রাখে না যাই হোক তারা তো শুনবে না কিন্তু আল্লাহ তালা যে এই নসিহতের কথা রেখেছেন এই সুরার মধ্যে যে কথাগুলো বলা হয়ে গেল এগুলো সব তার চেরা মানে স্মরণ দেওয়ার মতো গুরুত্বপূর্ণ নসিহত মানুষকে মনে করিয়ে দেওয়ার মতো শিক্ষা গ্রহণ করার মতো অনেক জরুরি কথা মধ্যে আসে এখন যে চাইবে সে তার রবের রাস্তা ধরবে তার রবকে পাওয়ার জন্য সে রাস্তায় উঠবে আর যে চাইবে না তাকে আল্লাহ জোর করে হেদায় দেবেন নাকি তাকে আল্লাহ জোর করে আল্লাহ চান নিজ ইচ্ছায় ইসলামের আসুক তাহলে আর তোমরা চাইলেই হবে না যতক্ষণ আল্লাহ না চান তোমাদের চাওয়াটা আল্লাহ তোমাদের জন্য মঞ্জুর করা লাগে এখন আপনিও চাওয়া দরকার আল্লাহ তালা বলেন যে চায় তার রবি রাস্তার দিকে এগিয়ে আসবে আবার আল্লাহ তালা বলেন তোমরা চাইলেই হবে না আল্লাহ চাওয়া লাগবে আর কোনটা ঠিক রাস্তা হ্যাঁ আপনি চাইবেন না আল্লাহ চাওয়া লাগবে কোনটা মাসি আতুল্লাহ এখানে অনেকেই কনফিউজ হয়ে গেছে যে আল্লাহ তালা যদি চান তাহলে তো আমি ঠিক হয়ে যাবো আল্লাহ যখন চান না তো আমি ঠিক হমকামে হয়ে গেল নাকি এই বিষয়ে উন্নতির মধ্যে কি লোক কনফিউশন হয়েছে মাসি আতুল্লহ আল্লাহ তালা চাওয়ার বিষয় নিয়ে এক গ্রুপের নাম হয়েছে জাবার আর এক গ্রুপের নাম হয়েছে কাদারিয়া। ইয়া লোকেরা বললো যে তাকদীর তো মানুষের কিছুই করার নাই মানুষ পুতুলের মতো তাকদীর তার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ কি আছে জামনি নাচাও তেমনি নাচে পুতুলের কি দোষ সাধ্য নাই কিছু করার মানুষকে আল্লাহর জেরাদ তাকে জাহান নামে লাগে যার নামের দিকে সে যাবেই আল্লাহর জান্নাতের জন্য ফেসলা করে যে জান্নাতের দিকেই যাবে তার কিছু করার নাই এ হলে এক ধরনের ভুল ধারণা আর তার উল্টো আরেক তরিকা আরেক গ্রুপ বেরিয়ে আসছে তাদের নাম কাদারিয়া। তারা আল্লাহর কিছু করার নাই সব তোমার তুমি চাইলে খারাপ লাইনে যেতে পারবা এখন কাদার ঠিক না জবার ঠিক কোনটাই ঠিক না ঠিক কোনটা ইসলাম হলো যে এই দুই আয়াত সঙ্গে মিলাইয়ে পড়তে হবে ইচ্ছা হলে উপায় হবে তার জন্য আল্লাহ করে আল্লাহ তোমরা চাইলে হবে না আল্লাহ তাল চাওয়া লাগবে এই কথার অর্থ হলো যে আল্লাহ তালা তোমার জন্য মঞ্জুর করে দিতে হবে স্যাংশন করা লাগবে তাহলে এখন আমার কাজ কি আমার কাজ আমি নিজে এগিয়ে আসার চেষ্টা করা আর আল্লাহ তালা যেন স্যাংশন করে দেন বরাদ্দ করে দেন এই জন্য কি করা আল্লাহ কাছে চাওয়া দোয়া করা দুইটাই লাগবে আমার ইচ্ছা এবং আল্লাহর পক্ষ তিনি আল্লাহ করেন আল্লাহ চূড়ান্ত ভাবে আছে তিনি বরাদ্দ না করলে আমি পাবো না এটা ঠিক এই জন্য আল্লাহ তালার কাছে চাইতে হবে তবে যে চায় সিনসিয়ারলি চায় অন্তর দিয়ে চায় তাকে কি আল্লাহ দিবেন না দিবেন না দিবে আল্লাহ তো চাওয়ার অপেক্ষা আছে তুমি চাও আমি দেওয়ার জন্য রেডি হয়ে আসি আল্লাহ আমার কাছে দোয়া করা চাও আমি দেব আমি তোমার ডাকে সাড়া দিব তোমার দোয়া কবুল করব পরিষ্কার বলে দিয়েছেন এই তিনি আমাদেরকে চাইতে বলেছেন সুর আল ফাতেমদে এরাতজন্য চাইতে বলেছেন মানুষ যদি মনে করে যে আমি ভালো হইতে চাইলেই ভালো হইতে পারবো তাহলে তো আল্লাহ তালার দরকার নাই সে নিজেকে বেনে আজ মনে করবে না আমার হাতে সবকিছু আছে সে হাতে স্বাধীন হয়ে গেল তাহলে আল্লাহ তালার কাছে ফকির হলো না আল্লাহ তালা চান প্রত্যেকটি মানুষ সব কিছুর জন্য ফকির হয়ে থাকবে কার কাছে আল্লাহ কাছে টাকা পয়সার জন্য ফকির হয়ে থাকবে হয়ে থাকবে ফকির হতে পারলে তার এ বাদ আতার অবদিয়াক কামিল হয়ে গেল কামাল হয়ে গেল মোকল হয়ে গেল আল্লাহ তালা জন্য দোয়া দিয়েছেন আল্লাহ আইন আমাদের করতে হবে এটাই হচ্ছে প্রকৃত ইসলাম তাহলে ওমায় তাসা উন ইয়া আল্লাহ তোমরা চাইলেই হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তালা না চান তিনি চাইলে তাহলেই হবে দুটো এক সঙ্গে হয়ে যায় ইন্দনা আলিমান হাকিমা নিশ্চয়ই আল্লাহ তালা সব কিছু সম্পর্কে আলিম এবং হাকিম তিনি সব কিছু জানেন এবং তিনি সবসে সবকিছুর ব্যাপারে জ্ঞান রাখেন তো এই জন্য কাকে হেদায় দেবেন আল্লাহ তালা হেদায় আল্লাহ তালা দেন কাকে দেওয়া কে দেওয়ার কে পাওয়ার উপযুক্ত এটা আল্লাহ তালা আলীম ভালো করে জানেন এবং হাকিম এই জ্ঞান পরিপূর্ণ ভাবে আল্লাহ আছে যাকে আল্লাহ হিদায় সে হৃদায়ত পাওয়ার উপযুক্ত কি ছিল না সে হৃদায়ত পাওয়ার উপযুক্ত নয় এটা পুরস্কার যাকে আল্লাহ হিদায় দিয়েছেন আসলে সে হিদায়ত পাওয়ার উপযুক্তি এভাবে আল্লাহ তালা তার রহমতের মধ্যে যাকে চান ঢুকাই দেন আল্লাহ তালা রহমত ঢুকাই দিতে হয় এই জন্য আল্লাহ তালা কত সুন্দর সুন্দর দোয়ার শিখিয়েছেন মুখরা আল্লাহ তালা আমাকে আপনি সত্যের রাস্তায় ঢুকিয়ে দেন হকের রাস্তা আমাকে ঢুকিয়ে দেন আল্লাহ তালা চাইতে হবে তাদের জন্য তিনি শক্ত আজাব কঠিন আজাব কষ্টকর আজাব রেডি করে রেখেছেন কোন জায়গায় আল্লাহ নে তৈরি করে রেখেছেন গুণাগার কা জন্য কি তৈরি করে রেখেছেন এই দুইটো ঠিকানা কোনটা আমাদের তৈরি করতে হবে তৈরি করা কাজ কি করছি না পিছনে পড়ে আসি বাকি রেখেছি এটা চিন্তা করতে হবে দেরি করার কোনো সুযোগ নাই আমার বয়স কেবল পঁয়ত্রিশ হয়েছে চল্লিশ হোক তারপরে চল্লিশ হয়েছে পঞ্চাশ হোক তারপরে আরও তিন বছর পরে শুরু করব আরো পাঁচ বছর পরে শুরু করব। এরকম লম্বা প্লান করার কোন সুযোগ আছে অন্যায় কথা এগুলো শয়তান মানুষকে ধোকা দিয়ে ধোকা দিয়ে শয়তান এমনভাবে ধোকা দেয় সেদিন গত সপ্তাহে বলেছিলাম তারা আগের সপ্তাহে গুনা করেই ফেলে কয় তবা করে ফেলবি অসুবিধা নাই ওই যে ইসু আল্লাহ কথা বললাম না ভাইরা বললো কয় কুয়ায় ফেলে দাও দিয়ে তারপর যাওয়া হয় মরে বাসে আর যেটাই হর হয় পরে আমরা তবাকি আল্লাহর কাছে ঠিক হয়ে যাব এরকম করে বাকির খাতায় ফেলে দেয় আমাদেরকে এখনই গুড়া ছেড়ে দেওয়ার দরকার আজকেই তবা করা দরকার আজকে থেকেই আমলকে দুরস্ত করা দরকার আজকে থেকেই জান্নাতে লাইনে উঠা দরকার এটা বাকি রাখার কোনো সুযোগ নাই এটাই হচ্ছে এই যে জালিমিনদের ঠিকানা একটা আর যারা আল্লাহ তাল রহমতের ভিতরে ঢুকবে তাদের ঠিকানা আরেকটা আল্লাহ তালা দানা আমাদেরকে আল্লাহ রহমতে ঢুকাই দেন আল্লাহ আদহল নাফি রহমতে আলম